দর্শক মন্ডলী আমরা ধারাবাহিক আলোচনা শুনে আসছি জামায়কাম এমনি রাজা আল হামির হাদিসের সংকলন থেকে কিছু হাদিস আমরা আসছি আজকে হাদিসের বিষয় হচ্ছে পবিত্রতা রসুল্লা করেছেন হাজিস শুরু হয়েছে যে আল্লাহ তা পবিত্র তিনি পবিত্রতা ছাড়া কিছু পছন্দ করেন না আর তিনি মোমিনদেরকে বলেছেন তোমরা পবিত্র রিজিক খাও আর নেক আমল করো যেটা তিনি রসুলদেরকে বলেছিলেন সেই কথাই মোমিনদের উপরে দায়িত্ব বর্তায় পাক পবিত্র জিনিস খাও আর নেক আমল করো পবিত্র জিনিস খাও আর আমলে সলে হাতে ব্যস্ত থাকো আরেকটি আয়াতে তিনি বলেছেন হে মোমিনরা তোমরা পবিত্র জিনিস থেকে খাও আর আল্লাহ তাল্লা শকর আদায় করো পাক পবিত্রতা ছাড়া আল্লাহ তালা কিছুই কবুল করেন না এই পবিত্রতা অনেক বিষয় নিয়ে আছে আমাদের সব কিছু পাক পবিত্র হওয়া লাগবে তাহলেই আল্লাহ তালা কবুল করবেন আমরা যদি শুরু করি ইমান থেকে ইমানটাকে পাক পবিত্র করতে হবে সেরেক থেকে মিনি দানাসেরেক অন্যে ফাঁক অল কুফর ইমান হওয়া লাগবে পাক পবিত্র যেখানে কোন সেরেক টাচ করবে না খাল স্তম ভিত্তিতে আমলের মধ্যে পাক পবিত্রতা থাকবে রুজি কামার মধ্যে পাক পবিত্রতা থাকবে এবং আমাদের শরীর কাপড় চোপড় এবার জন্য কোনো কোনো সময় শর্ত অন্য সময়ে পবিত্র চলাফেরা করা পাক পবিত্র থাকার চেষ্টা করা কথাবার্তা বলার ক্ষেত্রে পবিত্র পাক পবিত্র ভালো কথা বলা তাই মানে যেমন পাক পবিত্র ভালো যেটা ভালো নয় এমন সকল কাজ থেকে গর্বিত কাজ থেকে সরিয়ে আসতে হবে যেটা ভালো কথা নয় সেটা থেকে সরে আসতে হবে যা কিছু মন্দ সব কিছু বর্জন করতে হবে ইনকামের ব্যাপারে বলা হয়েছে মানুষ যখন ইনকাম করে এটা পাক পবিত্র হালাল ভালো কিনা এটা জিজ্ঞেস করা হবে এমন দিন খরচ কোন কাজে করেছে এটা জিজ্ঞেস করা হবে ভালো কথাকে আল্লাহ তালা পছন্দ করেন আল কালিমা তো তৈবাহ সদাকাহ ভালো কথা বলে মানুষকে খুশি করা সুন্দর ব্যবহার করা ভদ্রভাবে মানুষকে অ্যাড্রেস করা সম্মোধন করা কষ্ট না দেওয়া কথা বলে তারপরে আল্লাহ তালা মানুষকে ভালো কথা বলা ভালো কাজ করা ভালো খাবার খাওয়া শুধু হালাল নয় কুলুমিনা তৈবাত তয়িবাতের মধ্যে ভালো আছে হালাল ছাড়াও এই জন্য আমরা যেটা খাবার দাবার খাই আমরা হালা আলুন চেষ্টা করি হালা আলুন ও তৈব খাওয়াটা ভালো মানের হওয়া উচিত কোনো ধরনের আন্যাচারাল কিছু সেখানে বিকৃত আকারে না আসা উচিত যেমন আজকাল খাবারের মধ্যে জিএম ফুড চলে আসতেছে জেনেটিক্যালি মডিফাইড ফুড এটা তৈিবাত না হালাল যদি হয় তৈ্যবাত না এভাবে অপ্রাকৃতিকভাবে কোনো কিছু তৈরি করে অনেক সময় তৈ্যবাত থাকে না সেখানে শুধু হালাল থাকলেই চলবে না তৈবাত হওয়া সত্ত্বেও মানুষ যখন কোনো রুগীকে দেখতে যায় হাজিসে এসেছে তাকে দোয়া করা হয় তুমি ভালো হয়ে গেলে তবা মামসা কা তোমার এই চলা পথ চলাটা খুব ভালো কাজ হয়ে গেল। আল্লাহ আল্লাহতলা এইভাবেই মানুষকে সব কিছু ভালোর ভিতরে থেকে আল্লাহ তালা কাছে আমলগুলো পৌঁছাইতে বলেন মানুষের ইনকাম এবং খরচ যেমন পাক পবিত্র হালাল সোর্স থেকে হওয়া লাগবে দান তো হালাল সোর্স থেকে হওয়া লাগবে আল্লাহ আল্লাহতালা যখন মানুষ পবিত্র কামাই থেকে হাল হাল কামাই থেকে ডান খয়াত করেন আল্লাহ তালা তাকে ডান হাতে কবুল করেন এটাকে বড় করেন এবং আল্লাহ তালা উভয় হাত ডান আল্লাহ তালার কোনো বাম হাত নেই মানুষ যখন হারাম ইনকাম করে হারাম ইনকাম থেকে এসে নিজে খেলে এটা তার জন্য গুণা সদ্গা করে দিলে এটা আল্লাহতালা কবুল করেন না আর বাকি যেগুলো দুনিয়া জমা করে চলে গেলো এগুলো জাহান নামে যাওয়া তার জন্য সম্বল হয়ে গেল আল্লাহ তালা খারাপ কিছু দূর করতে হলে খারাপ দিয়ে করেন না ভালো কিছু দিয়ে দূর করাকে পছন্দ করেন কেউ কোন খারাপ কাজ করছে সেটাকে দূর করার জন্য ভালো পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে এভাবে আল্লাহ রব আলমিন সব কিছুর মধ্যেই ভালো চান এমন কি কোন খারাপ কাজকে দূর করতে হল ভালো তরিকাই করতে হবে এমন তরিকা দূর করতে গেলাম যে আরও খারাপ হয়ে গেল সেটা আল্লাহ তালা কবুল করবেন না তারপরে হাদিসের শেষের দিকে এসেছে রসল্লা সাল্লাস্লাম বলেছেন এক ব্যক্তি আল্লাহ তালা কাছে খুব দোয়া করতে চেষ্টা করবে সে সফরের কারণে ক্লান্ত হয়ে যাবে তার মাথার চুলগুলো গায়ের কাপড় চোপড় উস্কো খুস্কো থাকবে সফরের ক্লান্তি এবং টায়ার হওয়ার সমস্ত চিহ্ন তার ঘরে ফুটে উঠবে আসে সে আল্লাহ তাল্লা কাছে খুব দোয়া করবে ইয়া রব ইয়া রব হাত তুলে তুলে দোয়া করবে তার দোয়া আল্লাহ তালা কীভাবে কৌল করবেন কারণ মাথা আমু হারাম অমাল বাসু হারাম অমাস রব হারাম তার সব কিছু হারাম পেটের ভিতরে খাবার ঢুকতে সব হারাম কাপড় চোপড় সব কিছু হারাম ফ্না ইস্তা জাবুল্লাহ তার দোয়া আল্লাহ তালা কীভাবে কবুল করবেন এই হাজিসের মধ্যে তিনি তৈবের সঙ্গে এই দোয়ার প্রসঙ্গটা নিয়ে আসছেন মানুষের জন্য হালাল রেজিকের কি পরিমাণ দরকার আজকে পৃথিবীতে মুসলমানদের দিকে তাকালে দেখা যায় সারা পৃথিবীতে হারাম ইনকামের দরজা খুলে গেছে মুসলমানরাও তার থেকে পেছনে থাকবে কেন তারাও সেদিকে হয়ে গেছে আজকে ব্যবসা বাণিজ্যের মধ্যে সুদ ছাড়া চলেন না চাকরি করতে গেলে ঘুষ খাওয়া লাগবে ঘুষ ছাড়া কোনো চাকরি হ্যাঁ মনে হয় যেন নাই আর কি এরপরে মানুষকে ঠকানো প্রতারণা করা এরপরে অন্যায় অপসংস্কৃতির ব্যবসা বাণিজ্যের মধ্যে খুব বেশি লাভ মিডিয়া থেকে আরম্ভ করে এগুলার চর্চা করলে বিজনেস রমরমাতাই লাল হওয়া যায় এভাবে করে মানুষ পৃথিবীতে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছুর মধ্যে রঞ্জে রন্দে হারাম ঢুকে গেছে একেবারে যে হালাল নাই তা না কিন্তু হালালটা করতে গেলে কষ্ট হয় বেশ কষ্ট আসে এই কষ্টকে স্যাক্রিফাইস করতে অনেক মুসলিমরা রাজি হয় না সেজন্য তারা নিজেরাও হারামের ভিতরে ডুবে থাকার জন্য চেষ্টা করে অথচ তারা মুসলিম তারা হয়তো আপ টু সার্টেন এক্সটেন্ট প্র্যাকটিসিং মুসলিম তারা যে একেবারেই কোনো আমল করে না তা না তাদের আমলের একটা জজবা আছে। তাদের আমলের চেষ্টা আছে কিন্তু আর সেটার প্রমাণ হচ্ছে তারা দোয়া করে ইয়া রব ইয়া আরব করে দোয়া করছে তো আল্লাহ তালাকে তারা একদম ছেড়ে দেয় নাই বোঝা গেল কিন্তু এই হলো আমাদের জমানার মুসলমানদের দুরাবস্থা আর কি নিজেকে অমুসলিম মনেও করে না মুসলিমই মনে করে কিন্তু তার ইনকামের ব্যাপারে হারাম হালালের কোনোই পরোয়া করে না একটা মানুষের কাছে এই সেন্সই নাই তার চাকরির টাকার আর ঘুষের টাকা তার কাছে ইকুয়াল একদম সমান কোনো পার্থক্যই মনে করে না হারাম ইনকাম আর হালাল ইনকাম কত আকাশ পাতাল পার্থক্য একটা আগুন আর একটা তৈ্যেব এই তৈ্যেব কষ্টের চাকরির হালাল ইনকামটাকে পলিউটেড করে ফেলছে দূষিত করে ফেলছে হারাম ঘুষের টাকা যোগ করে এবং তার কাছে দুইটাই সমান এবং এটা একটা সামাজিকভাবে অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে ঘুষের নামে এই দুলুম ছড়িয়ে যাচ্ছে আর সে লোক বিপদে পড়ে আর সেও আল্লাহ তালার কাছে দোয়া করে ডাকে আল্লাহ তালাকে ইয়ারব ইয়ারব বলে আল্লাহ তালা তার দোয়াকে কিভাবে কবুল করবেন দোয়া কবুলের অন্যতম শর্ত অনেকগুলো আদাব এই হাদিসের মধ্যে এসেছে একটা হলো যে মানুষ যখন সফরে থাকে তখন তার দোয়া কবুল হয় সফরে থাকলে তার দোয়া কবুল হয় কারণ সফরে অনেক ক্লান্ত থাকে মানুষ সেই জন্য তার দোয়াকে কবুল করা হয় দর্শক মণ্ডলী আমরা একটু বিরতিতে যেতে হবে এখন বিরতির পরে পুনরায় এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আশা করছি আপনার ধৈর্য ধরে অপেক্ষা করবেন জজাকমুল্লাহ তালিকুল খের আসসালামু আলাইকুম রহমতুল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 मजान परफरा जाए जागुलसलिम प्रथम खंड এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ इमान के शुद्ध करा के करा शेर्क के उच्छेद ज्ञान दिलेन मन जमाई मैंने जो मेला मदानीम दयान कर बोझारे गुरुत्वपूर्ण अनुष्ठान कुरान कह परी अनुष्ठान দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে আলোচনা করেছিলাম। যে আল্লাহ তালা দোয়া কিভাবে কবুল করেন আর কোন লোকদের দোয়া কবুল করেন না রসল উল্লাহ সাল্লাম বলেছেন এক ব্যক্তি আল্লাহ তাল কাছে খুব দোয়া করতে চেষ্টা করবে সে সফরের কারণে ক্লান্ত হয়ে যাবে মাথার চুলগুলো গায়ের কাপড় চাপড় উস্কু খুস্কু থাকবে সফরের ক্লান্তি এবং টায়ার হওয়ার সমস্ত চিহ্ন তার ঘরে ফুটে উঠবে আসে সে আল্লাহ তালার কাছে খুব দোয়া করবে ইয়া রব ইয়া রব হাত তুলে তুলে দোয়া করবে তার দোয়া আল্লাহ তালা কিভাবে কবুল করবেন কারণ মাতা হারাম অমাল বাসু হারাম অমাস রব হারাম তার সব কিছু হারাম পেটের ভিতরে খাবার ঢুকতে সব হারাম কাপড় চোপড় সব কিছু হারাম ইস্তা যাবুল্লাহ তার দোয়া আল্লাহ তালা কিভাবে কবুল করবেন এই হাদিসের মধ্যে তৈবের সঙ্গে এই দোয়ার প্রসঙ্গটা নিয়ে আসছেন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 যে নিজেকে অমুসলিম মনেও করে না মুসলিমই মনে করে কিন্তু তার ইনকামের ব্যাপারে হারাম হালালের কোনোই পরোয়া করে না হালাল রুজির দোয়াকে আল্লাহতালা কিভাবে কবুল করেন আর হারাম রুজির দোয়াকে আল্লাহ তালা কীভাবে কবুল করেন না এবং সে হাদিসে তিনি একটা সুন্দর রূপ তুলে ধরেছেন যে এক ব্যক্তি সফরের হালাতে খুব ক্লান্ত হয়ে গেছে এখানে আদর পাওয়া বা একটু ইন্ডিকেশন পাওয়া গেল সফরের হালতের দোয়াকে আসলে আল্লাহ তালা কবুল করেন অন্য হাদিসে এসেছে তিন ধরনের দোয়াকে আল্লাহ তালা কবুল করেন একটা হচ্ছে দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া যাকে জুলুম করা হয়েছে তার মন থেকে যে কষ্ট আসে জালিমের প্রতি যে অভিশাপটা বেরিয়ে আসে সেই দোয়াকে আল্লাহতালা অবশ্যই কবুল করেন দাওয়াতুল মুসাফের মানুষ যখন সফরের হালতে থাকে কষ্ট হয় সফরের মধ্যে কষ্ট আছে মুসাফের দোয়াকে আল্লাহ তালা কবুল করেন সফরের মধ্যে কষ্ট আছে আগের জমানাতে বেশি কষ্ট হতো হেতে হেতে মানুষ কত মাইল যেতেন উটে পিঠে চড়ে কত মাইল যেতেন আস্তে আস্তে এখন তো আমরা হয়তো প্লেনে শো করে চলে যাই ট্রেনে বাসে কারে হয়তো এত কষ্ট হয় না তবুও যারা সফর করেন লম্বা লম্বা তারা বুঝেন প্লেনের সফরের মধ্যে যথেষ্ট কষ্ট আছে যানবাহনের সফর লম্বা হলেও সেখানে যথেষ্ট কষ্ট আছে এবং মোসাফির যদি নিজের বাড়িঘর থেকে অন্য জায়গায় কয়েকদিনের জন্য যান তিনি যতই ফাইভ স্টার হোটেলে থাকলেও অনেক সময় অনেক বিষয়ে কষ্ট আসে নিজের ঘর বিছানা ঘর থেকে দূরে থাকার কারণে যাই হোক এই মুসাফিরের দোয়াটাকে আল্লাহ তালা কবুল করেন এই কারণে যে মুসাফির অনেক কিছু মিস করে পরিবার পরিজন বাড়িঘর আরামায়স এই জন্য তার দোয়াকে আল্লাহতালা কবুল করেন আর দাওয়াত ওয়ালা দিলে ওয়ালা দিহি পিতা মাতার দোয়া সন্তান সন্ততির প্রতি ছেলে মেয়ের প্রতি পিতা মাতার দোয়া ছেলে মেয়েদের প্রতি কবুল হয়ে যায় ছেলে মেয়েদের জন্য বড়ই সুসংবাদ তারা পিতা মাতার দোয়া নিবে কীভাবে এই জন্য হাজি না যে ব্যক্তি বুড়ো পিতা মাতাকে পেল বা কম পাখি একজনকে পেলো সে ব্যক্তি যদি তাদের দোয়া নিয়ে যাহান থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারলো না সে তো বরবাদ হয়ে যাক সে ধ্বংস হওয়ারই কথা এই আমাদের যাদের পিতা মাতা এখনও রয়ে গেছে আমাদের সামনে সোনারই সুযোগ আছে তারা হারিয়ে ফেলেছি তারা পিতামাতার আত্মীয় স্বজনকে বন্ধুবান্ধবকে সম্মান করে ভালো ব্যবহার করি কিছু পাওয়ার চেষ্টা করি আর তাদের জন্য আল্লাহ তালা কাছে দোয়া করি তার বিনিময় আল্লাহ তালা আমাদেরকে দেবেন দোয়া করলে তো কবুল হয়ে গেলে তো ইনশা আল্লাহ আর পুরস্কার পিতামাতাও পাবেন আমরাও পেয়ে যাবো পিতা মাতার দোয়া অথবা বদোয়া উভয়টাই সাংঘাতিক শক্তিশালী সাংঘাতিক শক্তিশালী জোরাইজ একজন নাম করা আবেদ ছিলেন বন্দীসাইলের জামানায় আপনারা তার কাহিনী শুনেছেন জোরাইজ খুব নাম করা ছিলেন তিনি এত আবেদ ছিলেন বাড়িতে ঘরে এবাদতে ডিস্টার্ব হতে বিদায় তিনি একটু দূরবর্তী অঞ্চলে গিয়ে একটু জঙ্গলের ভিতরে বা একটা আলাদা এলাকায় একা একা থাকার জন্য একটা কুড়িঘর তৈরি করে সেখানে আল্লাহকে ডাকতেন মন ভরে একদিন রাতে তার মা কী যেন গেলেন জোরাইজকে জরুরি একটা কথা বলবেন বা কোনো কাজ আছে ডাকলেন অনেকক্ষণ কিন্তু তিনি তো লম্বা কেরাত লম্বা রুকু স্যাজিহদের মধ্যে আসেন এখন মা ডাকে সারা দিবেন কেমন একটু মিস্টেক করে ফেললেন লম্বা নামাজ ছাড়লেন না মা কয়েকবার ডাকলেন শুনল না পরের দিন গেলেন একই অবস্থা সে তার নামাজে আছে তার পরের দিন গেলেন একই অবস্থা সে তার নামাজ মা এসে কষ্ট পাচ্ছে বুঝতেছে মা ডাকছে কিন্তু নামাজ ছাড়তে পারছে না মা কষ্ট পেয়ে গেলেন বললেন জোরাইজ তিনটা দিন আসলাম তুমি এত লম্বা নামাজ একটু শর্ট করলো না মন থেকে বদ চলে আসলো আমার এই কষ্ট তুমি অ্যাপ্রিসিয়েট করলা না তোমাকে বেশ্যার মুখ না দেখাইয়া আল্লা দেনা তোমাকে মৃত্যুবরণ না করান মন থেকে কষ্ট চলে আসলো ঠিক হয় না যদিও কিন্তু তিনি করে ফেলেছিল পরে জোরাইজ মুশকিলে পড়ে গেলেন জোড়াইজকে অফার করেছিল এক মহিলা নষ্ট করার জন্য সয়দান তাকে সবার হয়েছিল কিন্তু জোরাইজকে সে কাবু করতে পারেনি তো যারা দিন দেয় তাদের দুশ্মন তো সব জায়গাতেই আছে। কোনো দুশ্মনে চক্রান্ত করে ওই মহিলাকে একটা বেশের মহিলাকে লাগিয়ে দিলো সেই জায়গায় বলা শুরু করে দিল যে আমি গর্ভবতী হয়েছি জোরাইজ দ্বারা আমার সন্তানও হয়েছে সন্তান জন্ম হওয়ার পরে লোকেরা বললো তুমি তো বিবাহিত না সন্তানের পিতাকে সে বললো সন্তানের পিতা হচ্ছে জোরাইজ তখন এলাকার লোকেরা গিয়ে জোরাইজকে টেনে বের করে আনলো তার কুড়ি থেকে ও জোরাইজ তুমি দরবেশ হয়েছ তুমি ভণ্ড তুমি আল্লাহর ইবাদত করে আমাদেরকে দেখাও তুমি কত বুজুর্গ মানুষ আর তুমি এই মহিলার সঙ্গে অপকর্ম করেছ এবং তোমার সন্তান হয়েছে মায়েরটার খেয়ে কিছুক্ষণ পরে সে বলল একটা কথা আমার শোনো তোমাদের বলছ তোমাদের কাছে কোন প্রমাণ আছে এই তো ছেলে হয়েছে প্রমাণ আছে কই ছেলে ছেলেকে নিয়ে আসো ছেলেকে আনলো তারপর জরাই ছেলে প্যাটে একটা গুতা দিল এমনি একটা গুতা দিয়ে বললেন এই সন্তান তোমার পিতাকে এই ছোট বাচ্চা আল্লাহ তালা তার জবান খুলে দিলেন বললেন যে আমার পিতা হচ্ছে একা রাখাল সেই আমার মায়ের সঙ্গে গুণা করে এবং তার ফলে আমার জন্ম হয় তখন লোকেরাতে প্রমাণ পেয়ে গেলো তারা জোড়াইজের কাছে মাপটাপ আবার কুড়ি ঘর তৈরি করে দিল জোড়াইজের জীবন থেকে একটা বড় কষ্ট ছিল পার হয়ে গেলো প্রসঙ্গটা এই আসলো পিতা মাতার দোয়া এবং বোয়া লেগে যেতে পারে এই জন্য খুব সাবধানে থাকতে হবে এখানে আমরা মূল হাদিস ছিল যে মোসাফিরে দোয়া কবুল হয় এ লোকটা সফর করছিল। তার চেহারা খুব ক্লান্ত ছিল তার মানে নিজেকে কাপড় চোপড় ইত্যাদি খুব একেবারে পরিপাটি সাজানো ছিল না অতিরিক্ত একেবারে কেতা দুরস্ত হয়ে দোয়া করেন নাই সদা কথা হাম্বল ওয়েতে দোয়া করেছিলেন সে লোকটা হাম্বল ওয়েতে দোয়া করা এটা দোয়ার জন্য ভালো মানুষ সম্বল হয়ে গেলে আল্লাহ তালা পছন্দ করে এরপরে হাত তুলে দোয়া করেছিলেন এই লোকটা হাত তোলাকে আল্লাতলা পছন্দ করেনি দোয়ার মধ্যে হাত তোলা সুন্নত কিছু কিছু স্পেসিফিক দোয়ার মধ্যে সবসময় হাত তুলতে হবে সব দোয়াতে নট নেসেসারি আপনি টয়লেটে যাবেন আল্লাহমাই নিয়ে হবি তল খাব হাত তুলতে হবে না কিন্তু এমনি আল্লাহ তালার কাছে কিছু কথা আপনার মনের কথা দর্ত দেওয়ার জন্য জেনারেল কিছু দোয়া করলে হাত তোলাটাও এটা সুন্নতুল হওয়ার জন্য আদাব এরপরে ইয়া রব ইয়া রব বলা আল্লাহকে রব বলে ডাকা রব্বানাতে না রব্বানা দলাম না ইয়ারবা রাধা ইয়া রব কথাটা এবং রব্বানা কথাটা রব দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ পছন্দ করে। এরপরে এর হা হাফি দোয়া এখানে ফুটিয়ে উঠছে অনেকগুলো বার আল্লাহকে বলতে থাকা এবং বলতে থাকা এক দুবার বলে না থামা তিনবার করে বলা এবং বেশি করে বলা এগুলো সব এলোকটা করেছে তারপরেও এই লোকটা দোয়া কবুল হয়নি অনেকগুলো আদাম মেনটেন করেছে এরপরেও তার দোয়া আল্লাহ তালা কবুল করেননি কেন করেননি কারণ মালবাসহু হারাম হারাম হারামু হারাম ফ্যান্না ইশতেজা আবুল্লাহু হারাম রিজিক দিয়ে খাদ্য খেয়েছে পান করেছে কাপড় চাপড় গায়ে দিয়েছে তার শরীরের রক্ত মাংস হারাম গেঁদা দিয়ে গঠিত হয়েছে ফ্যান্না ইশতেজা আবুল্লাহু তার দোয়া কিভাবে কবুল হবে আল্লাহ আল্লাহতালা তার দোয়াকে কবুল করবেন না তাহলে তই পবিত্র সব কিছুতে ভালো এবং পবিত্রতা মুসলমানের কথা বার্তা আমল চাল চলন সব কিছুতে পবিত্রতা ইনকাম খরচ সব কিছুতে ভালো এবং পবিত্র হওয়া এই তো ইমান শিখেতে এসেছে এই জন্য কালিমা যেটা আমরা পড়ি আল্লাহ তালাকে স্বীকার করার জন্য এটা হচ্ছে কালী মাতন তৈবাহ এটা উত্তম কালী মাদে আমরা এই ইসলামের দাখিল হলাম কালী মাতন তৈবাহ কাসাদারাতিন তাই এ বাহ ভালো কথা এবং কালিমাতে সাহায্য এত পাওয়ারফুল এটা একটি পবিত্র গাছের মতো আসল হাফার ও হাফিসা এটা এত মজবুত গাছ এটার রুট এটার শিকড় বহু দূরে নিচে চলে গেছে তার গালা পালা আকাশের দিকে চলে গেছে ছড়িয়ে গেছে দিন ইসলামের কালিমা এত পবিত্র কালিমা পৃথিবীর কারো কাছে কি এত পবিত্র কালিমা আছে তো কাজেই মুসলমানের জিন্দিগিকে পবিত্র জিন্দিগি বানাই ফেলতে হবে এই পবিত্র জিন্দগি দেওয়ার জন্যই আল্লাহ তালা আমাদেরকে দিন দিয়েছেন আমাদেরকে অন্ধকার থেকে আলোতে আনতে মূর্খতা থেকে জ্ঞানের দিকে আনতে মন্দ অবস্থা থেকে উদ্ধার করে ভালো অবস্থা থেকে নিয়ে আসতে কাজে ইন্না তহেবন ওয়াকবালু ইল্লা তহেবা আল্লাহ তালা পবিত্র এবং ভালো তিনি ভালো এবং পবিত্র ছাড়া কোনো কিছুই কবুল করেন না মনকে পবিত্র করতে হবে চিন্তা ভাবনাকে পবিত্র করতে হবে ওয়াশ ওয়াসা পলিউডের না করতে পারে কথাকে পাক পবিত্র সুন্দর করে বলতে হবে বাজে অন্যায় কথা ফাহ কথা থেকে দূরে থাকতে হবে খাওয়া দাওয়ার পাক পবিত্র ভালো খাবার খেতে হবে হালাল খেতে হবে ইনকাম করতে হবে পবিত্র সোর্স থেকে হালাল সোর্স অফ ইনকাম থেকে অপবিত্র ঘুষ সুদ মানুষকে ঠকানো ব্যবসার নামে টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যাওয়া আরেকজনের সম্পত্তি আত্মসাত করা এই সমস্ত নাপাক অপবিত্র পয়সা কুড়ি থেকে আমাদেরকে রিজিক থেকে ইনকাম থেকে আমাদেরকে পবিত্র করতে হবে তাহলে আল্লাহ তালা আমাদের এবাদতগুলো কবুল করবেন দোয়াগুলোকে কবুল করবেন তখন আমরা ইয়া আরব ইয়া রব করে যে দোয়া করবো রব্বানা আতে না রব্বানা দলামনা করে যে দোয়া করবো সেই দোয়াগুলোকে আদব রক্ষা করে করলে আল্লাহ তালা আমাদের সেই দোয়াকে কবুল করবেন দর্শক মণ্ডলী আমরা হাদিস শুনছিলাম জামের অলুমার হেকাম থেকে আজকের হাদিসটা ছিল পবিত্রতার বিষয়ের উপরে এবং এই পবিত্রতা আমাদের সমস্ত জিন্দিগিতে সকল বিভাগে চ্যাপ্টারে সব কিছুতে আসবে আমাদের এই সব কিছু করে আমরা তয়ে ভাবো আমরা খুব অল খাবাইশ থেকে দূরে থাকব। আমরা রেজিস থেকে দূরে থাকব, আমরা শেরেক থেকে দূরে থাকব। আমরা সুন্নতের পবিত্র জিন্দগি যাপন করব। আমরা বেদায়াতের কলুষতা থেকে মুক্ত থাকব আমরা রাসুল্লাহ সাল আলি আসসালামের যে দিন দেখে গেছেন এই দিনটার ভিত্তি হচ্ছে পবিত্রতা আমাদের মসজিদে গেলে কত পুত পবিত্র আপনার কাছে লাগবে অন্যদের উপাসনালয় গেলে কতগুলো মূর্তি দেখলেই তো অপবিত্র একটা সিন চলে আসে মূর্তি ছবি নগ্নতা কত কিছু ছড়িয়ে থাকে কত রকমের চিহ্ন কত রকমের নিদর্শন সেখানে থাকে আল্লাহ শুক্র আদায় করে তিনি আমাদেরকে এত পবিত্র জিন্দিকে দিয়েছেন আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী আমাদের আজকের আলোচনা এখানে শেষ হচ্ছে আসসালামাইকুম ও রহমতুল সফলতা দান করে আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা করে তো আত্মসমীক্ষায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ কাল রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 decide your choice be sad or be happy it's your choice join dr zankin naik dekhun ardhangini natik tangini prati rabibar raat 6:30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 জাহাঙ্গীর আলমের ইসলামের মূল ভিত্তি আল্লাহ।